ইসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ ছিল মুসাফা সম্পর্কে মুসাফাহা মানে হাতে হাত দিয়ে হাতে হাত মিলানো মুসাফাহা করা মুসাফাহা শব্দটি এ মুসাফা এক হাতে না দুই হাতে এর সমাধান এই মর্মে ১২টি দলিল আমি হাদিস থেকে পেশ করেছি বাকি কয়েকটা দলিল পেশ করব আর যেই দলিলটা তারা চার হাতে মোসাফার দুই দুই চার হাতে মোসাফার পেশ করে থাকে একই লোকেরা তাদের খণ্ডন করব। এবং তাদের যে ভুল ব্যাখ্যা অথবা ভুল বুঝেছে তারা এই বিষয়টাকে স্পষ্ট করব। ১৩ নম্বর দলিল আবু দাউথ বলে একজন তাবি তিনি বলছেন লকিতুল বারাইবিন আজেম এক বচন উল্লেখ হয়েছে তার মানে মুসাফা হবে এক হাতে আর আমার চেহারার দিকে দেখে তিনি হাসলেন একটু হেসে উঠলেন তার মানে বোঝা গেল যে সালাম দিয়ে মুসাফা করা মোসাফা এক হাতে এটাও বোঝা আর মুসাফা করার সময় হাসি মুখে মুসাফা করে মুখটা অনেকে মুসাফা তো করেন কিন্তু মুখটাকে ওজন সহি ভারী মুখ নিয়ে যদি মুসাফা করেন তো লাভটা কি তারপরে বলছেন কালা তাদের ফাল তো হাওয়া যাবে ছাত্র আবু দাউদকে বারাবিন তুমি জানো কি যে এটা কেন করলাম তোমার সাথে মুসাফা করলাম আর একটু হেসে উঠলাম কেন কালা আমি বললাম আমি মনে করি আপনি আমার হাতে হাতে রেখে মোসাফা করলেন সালাম দিলেন ঘটনা আছে একটা কি ঘটনা বলছে ইনহুল্লা রসুল্লা একদিন আমার সাথে সাক্ষাৎ হইল তার ফালা বে মিস বেকা আমার সাথে ওই কাজটাই করেছেন যেই কাজটা তোমার সাথে আজ করলাম দেখা হলো সালাম দিয়ে আমার হাতে হাতে রাখে মোসাফা করলেন আর মুসাফা করার পর চিত্রটা আমি তোমার সামনে তুলে ধরলাম যে এইভাবে রসুল হাসি মুখে আমার সাথে সালাম এবং মোসাফা করেছেন এক হাত দিয়ে বলছেন যে নবিসাম এইরকম করলেন তারপরে ফাঁসা আমাকে জিজ্ঞেস করলেন পারাবিন আজমকে বলেছিলেন যুবক সাহাবি কুলতো তখন বলছেন আমি ওইটাই বলেছিলাম যেটা তুমি বললাম যে আমিও বলেছিলাম যে আপনিও ওষ উদ্দেশ্যে মানে সে উঠলেন হয়তো আর করলেন আপনাদেরকে আর কোন অসৎ হবে একজন অপরজনকে সালাম বলে আর তার এক বচন হাত রাখে নবী কি বললেন হাতে হাত রাখে এক বচন এই নয় যদি দুই হাতে মুসাফা দুই দুই চার হাত হয় তাহলে লোক দেখানো না দুনিয়ার গর্বজন লায়াতার তো তাদের পৃথক হওয়ার পূর্বেই তাদের দুইজনকে মাফ করে দেওয়া হয় ক্ষমা করে দেওয়া মুসনাদা আহমদের চুর্থ খন্ড দুইশো উনানব্বই পৃষ্ঠা হাদিস হচ্ছে হাসান আল্লা আলমানী হাদিস টিকে হাসান বলেছেন সিলসিলা সাহিয়া পাঁচশো পঁচিশ নম্বর এই হাদিস নম্বর বারাবিন আজব থেকে আরেকটা হাদিস বর্ণিত রয়েছে তাতে রয়েছে যে সংক্ষেপে রয়েছে আল্লাহর প্রশংসা করলো আল্লাহর প্রশংসা করলো এই হাদিস থেকে অনেকে নিয়েছেন যে মুসাফার সময় আল্লাহ পাকে প্রশংসা করবেন মানে বলুন মাহমুদুল্লাহ আলহামদুলিল্লাহ নাহমুদুল্লাহ মদিনিসারা অনেকে কি করেন্লাহ ফিরু আল্লাহর প্রশংসা করি এবং আল্লাহ পাকের কাছে ক্ষমা ক্ষমাতলব করি এই ধরনের কিছু হাদিস সে যেগুলিতে আল্লাহর হামদের কথা এসছে আর একটা হাদিস আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইলো মার্জনা কামনা করলো এইগুলির আমল করে তারা এটা বলে থাকে আর বিশেষ কিছু বলা কোন বাক্য বলতে হবে মোসাফার সময় এমন কোন স্পষ্ট হাদিস নেই এই ক্ষেত্রে এটাও হইতে পারে যে আল্লাপাকের প্রশংসা করলো মানে হচ্ছে মোসাফা করে কেমন আছেন ভালো আছেন বললো তো আলহামদুলিল্লাহ ভালো আছি এটাও তো পারে এটাও হইতে পারে এই জন্য দেখা যায় যে আরো যে মুসাফা করে আর লোক আছে হ্যাঁ মেজরিটি তারা কি বলে অনেক আহ্লাহিস আগের যুগে দেখতাম কি বললেন কি বলে আল্লাহ আমাদেরকে মাফ করেন আর আপনাকেও মাফ করেন দুইজনে আলাদা হইলে তাদের কোনো গোনা থাকে না মোসনাদ আহমদের হাদিস সতেরো হাজার আটশো চুয়ান্ন নম্বর হাদিস হাদিস টি সহিদ টি রয়েছে। আবু রাশেদ বলছেন যে আখাযা আবু ওমামা পনেরো নম্বর দলিল আবু ওমামা বাহেলি তিনি একবার তার এক হাত ধরলেন মানে এক হাতে মোসাফা করলেন তারপরে কাল আখাজা বেয়াদি রসুরাম আমার এক হাত ধরেছেন রসুল্লাহ এক বচন সবগুলিতে উল্লেখ হয়েছে রসুল উল্লাহালাম এক হাত ধরে কি বলেছেন মোসাফা করে ফাঁকালি আবু তারপরে হে আবু মামা মিনালামু অনেক মমিন মুসলিম রয়েছে যে যার অন্তর আমার ক্ষেত্রে খুব নরম তার একজন মুসলিমের আর মুসলিমের ক্ষেত্রে অন্তরে নম্রতা থাকা নম্র আচরণ থাকা এটা প্রশংসিত এটা কাম্য এটি হওয়া উচিত কিন্তু আজকাল অধিকাংশ মুসলিম আর দিনী ভাই একজন আরেকজনের কাছে আসলে একটু আহ বিরুত্ব দেওয়া ঢুকেছে। কাফের সামনে হইতে হয়েছে না মুসলিমের সামনে তো মুসলিমের সাথে নরম হওয়া এটা কোরআনী শিক্ষা রসুলের হাদিসের শিক্ষা মোহাম্মদ রসুলাও তারা দয়াশীল ব্যয় না হোম আপসে রহম করে থাকে দয়া করে থাকে করুণা করে দয়াশীল হয় মায়া করে মমতা করে এই নাই যে না এর ক্ষতি হোক এর কষ্ট হোক একে কষ্ট দিয়ে আমার আচরণ দিয়ে আমার কথা দিয়ে না এটা কখনো একজন মুসলিমের চরিত্র না মোহাম্মদ রসুল এবং তার প্রশংসা করতে গিয়ে মুসাফা এই হাদিস মোসনাদ আহমদে একুশ হাজার দুইশো সাতষট্টি নম্বর হাদিস আর এর সনদ হচ্ছে উত্তম সানাদু জিলা সাহিহার এক হাজার নম্বর হাদিস সবগুলি সহি হাদিস এক হাতে মোসাফার সহি হাদিস অনেকগুলি শুনালাম পনেরোটা পাড়ায় শোনালাম হ্যাঁ একটা জয়ীফ হাদিস শোনাই আর জৈব যদি হালকা জয়ীফ হয় আর তার সমর্থনে একাধিক সহি হাদিস হয় তাহলে সমর্থনে চলতে পারে বলেছেন মামিন মুসলিম দুই মুসলিম যদি সাক্ষাৎ করে সাহেব একজন আর হাত ধরে এক বোচন এক হাত এক হাতে দেয় এক হাতে ইল্লা আল আল্লাহ তবে আল্লাপাকের ওপর হক হচ্ছে ওই বান্দাদের ওই দুইজনের ইয়াহাজ তাদের দুয়াতে আল্লাপাক উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন মানে তাদের দু আল্লাহ শোনবেন উপস্থিত মানে না যে আল্লাহ সত্তাগত দিক থেকে আল্লাপাক আ সত্তার দিক থেকে আরো সে আজিমে রয়েছেন কিন্তু তার জ্ঞানের দিক থেকে ক্ষমতার দিক থেকে আল্লাপাক আয়ত্ত করার দিক থেকে আল্লাপাক তাদের বিশেষ করে মৌমিনদের সাথে যারা সৎকর্মশীল তাদের সাথে তাদের হেফাজতের দিক থেকে সুরক্ষার দিক থেকে রক্ষণাবেক্ষণের দিক থেকে আরও বহু দিক হইতে পারে কিন্তু আল্লাপাক আরসে আজিমের থেকে বান্দার নিকটবর্তী বলছেন যে আল্লাহ থেকে হাত টানার আগে তাদের গোনা মাফ করে দেওয়া হয় হাদিস মুসনাদ আহমদ রয়েছে এগারো হাজার নম্বর হাদিস তৃতীয় খন্ড দুর্বল তো এই হাদিস অতিরিক্ত রয়েছে কি আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন তাদের দুই হাজির হন তাদের দোয়া শোনেন ইত্যাদি এইসব কথা রয়েছে যাই হোক কিন্তু সতেরো নম্বর দলিল সালাম্মারা যা নাস। যখন আবুজার ওখান থেকে ফিরলেন লোকেরা এদিক ওদিক হয়ে গেল একাই পেলেন এই লোক আনাজি একাই পেয়েছেন আবুজার তখন বলছেন বললাম হে আবুার আমি রসুল্লাহ কথা জিজ্ঞেস করবো কালা তখন আবুার বলেন ইনকানা সিররানিস যদি রসুল্লাহ কোন গোপন কথা হয় যেটা আমাকে খাস করে বলেছেন আর সেটা অন্য বলতে নিষেধ করেছে তাহলে বলবো না কখনো গোপন রাখেননি খাস করে একটা লোককে বলে একজন সাহাবিকে আর বলেন তুমি আর কাউকে বলেন এটা কখনো করেননি তবে কোন বিষয়গুলি বলেছেন যেগুলি ভবিষ্যৎ বাণীতে ফেতনা রয়েছে আপোষে মুসলিমদের কলহ হবে বিবাদ হবে অযোগ্য নেতৃত্ব আসবে ইত্যাদি বিশেষ করে অমাইয়া যুগের সম্পর্কে ভবিষ্যৎ বাণী আর তারপর আব্বাসী যুগ এই যুগ সম্পর্কে ভবিষ্যৎবাণী অনেক হাদিস রয়েছে তারপরে কিছু হাদিস রয়েছে লুকাই তো একেবারে থেকে যায়নি কিন্তু নাম ধরে ধরে হয়তো বা ওই সময়টাকে নির্ধারণ করে কিছু কথা বলে দিয়েছেন নবী করিমসাল্লাম সেগুলি বলা নিষেধ ছিল কারণ ওগুলি বললে थक खुले सबके बिलिए दिएरण कर दी मानी जेटाते हराम सबके दी আল্লাহ জানো রক্ষা করে এই ষাট হিজ রেখ না থেকে তাহলে কি হবে না গলা কাটবে না তারপরে যদি মারওয়ান সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী থাকে ওই রকমই আরো যে সব লোকরা কিন্তু তাকে ফিরিয়ে নিয়ে এসে শুধু তাদের ঘর দ্বন্দ্ব লড়াই ঘড় লড়াইয়ে ওই রাজার ছেলে যে হেরে গিয়েছিল এই মোহাম্মদিন কাসেমের সামনে আর তার রাজা হইতে পেরেছে ওই হিংসা ঘড়দৌড়ের প্রতিযোগিতায় চিন্তা করেন দি ইসলামের কত ক্ষতি করেছে এখন এই ধরনের কথা যদি গোপন কথা কোন সাহাবি জানেন আর যদি ওই নাম ধরে বলে দেওয়া হয় আর সে হচ্ছে সেই যুগের রাজা বা খলিফা তাহলে ওকে রাখবে না করে দিবে এই জন্য আবু যার বলছেন যে কোনো গোপনীয় এই ধরনের কথা বলবো না যেগুলি না বরং না বলাই জরুরি অনেক সময় কিন্তু শরীয়তের মাসলাম মাসাইল এই বিষয় অবশ্যই আমি আমার কাছ আপনি শরীয়তের মাসলাম মশাইল জানবেন কিন্তু আপনাদের একজন আর বিরুদ্ধে বলেছে আমাকে একজন বললো আপনার বিরুদ্ধে আর আপনি বলেন তার বিরুদ্ধে এখন যদি আমি এত গাফিল হই যে আপনার কথা ওকে বললাম যে অমুক এরকম বলেছে আর ওর কথা আপনাকে বললি যে অমুক এরকম বলেছে তা আপনাদের লড়াই লেগে যাবে না শত্রুতা শুরু হয়ে যাবে না এই বলাতে ফায়দাটা কি বলতে হবে না বরং এটা আমানত সন্দেহ জিনিস স্ত্রী থাকবে দেখতে মসজিদ দেখেছেন ফিরে এসছেন আর একজন দুজন সাহাবি ওখান দিয়ে যাচ্ছেন দেখছেন সাথে সাথে নবীম বলছেন দেখো এটা কিন্তু আমার স্ত্রী সাফিয়া হিলা হবে নবীম বলছে দেখো শয়তান কিন্তু মানুষের হ্যাঁ সেরাই সেরাই রক্তের সাথে চলতে থাকে আমার আশঙ্কা হলে শয়তান তোমাদের অন্তরে এই কথা না দিয়ে দেয় যে রাতের অন্ধকারে নবীলামের কাছ থেকে কি একটা মহিলা বেরিয়ে যাচ্ছে তাই না যে সব সময় সন্ধের থাকবেন আর একটা কথা বলছিলাম ছিল আর আবার সুফিরা কি নিয়েছে এটা ভেদে মরেফাত ছিল ভেদে মরেফাতের কথাগুলি খাস খাস লোকে আর কাকে বলবেন হ্যাঁ হোজাইফা কে এগুলিকে এরা কে শিখিয়েছে ওইগুলা সব স্বাভাবিক জানায়নি আরে ভাই যদি সুফিবাদ তাজ আত্মার পরিশুদ্ধি হয় তাহলে সবার আত্মার পরিশুদ্ধি হয়েছে তাহলে লুকিয়ে লুকিয়ে দু তিনটা স্বাভাবিক কেন বলবেন বুঝছেন কথা হ্যাঁ কখনো না এরা হচ্ছে বাতিলপন্থী যাদের নাম নিলাম এই সুফিরা আর এই রাফেজিরা যারা বলে জালির আলীর খেলাফতের কথা ছিল আর না হয় ওই সুফিবাদের কথা ছিল এগুলো ভুল কথা দেখ বিষয় থেকে দূরে চলে যাচ্ছি কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলছেন যোলাম যখন কোন মানুষের সাথে সাক্ষাৎ করতেন তখন হাত ধরতেন আর হাতে হাতে হাত রাখতেন ইসাফিও আর মুসাফা করতেন কালা আলাল খাবির সাক্ষাতা করতেন না করতেন না এটা ছিল মাসলা আসলে সাধারণ মাসলা একটা হ্যাঁ তুমি জ্ঞানী জিজ্ঞেস করেছো জিজ্ঞেস করেছি আর যখনই সাক্ষাৎ করেছেন তখনই আমার এক হাত ধরেছেন হাত ধরেছেন এক হাতে হাত রেখে মোসাফা করেছেন ওয়াকান ওয়াকানাতিল এলাইয়া আর শেষ সময় আমাকে ডেকে পাঠালেন আলিহে তার ওপর আমি ঝুঁকে পড়লাম জড়িয়ে ধরলাম তাকে ফারাফা ইয়াদা তখন তার হাতটা উঠালেন উঠে ফালতা জামানি সাল্লাস রসুল্লাহাম আমাকে ধরলেন মানে হাতে হাত দিয়ে মুসাফা করলেন এখানে ও এক বছর রয়েছে ফারাফা এক হাত উঠালেন যদি দুই হাতে মোসাফা আমাদের দেশের হানাফিদের মোসাফা তাহলে বলতেন দুই হাত উঠেন ফারাফা এক হাত উঠিয়েছে এক হাত উঠিয়ে আমাকে ধরেছেন মুসনাদ আহমদ হাদিস নম্বর হচ্ছে বিশ হাজার পঞ্চম খন্ড একশো পৃষ্ঠা সালমান থেকে হাতে হাত রাখে হাত ধরে এক বোচন হাদিস প্রমাণ করে যে এক হাত ধরবে দুই হাত নয় তাহা আনহমা জনুগোহমা তাহলে হাতে হাত দিয়ে মুসাফা করলেই তাদের উভয়ের গোনা মাফ হয়ে যায় জড়ে যায় শুকনো গাছের পাতা যেমন ঝরে পড়ে এক তো শুকনো গাছ শুকনো গাছের পাতা আর তারপরে ঝড় বাতাস চলছে জোরে বেগে বাতাস চলছে ওই বাতাসের দিনে যদি শুকনো গাছ থাকে পাতা শুকিয়ে আছে পাতাগুলি কেমন কোন মাসে পড়ে বলতে পারে আর এই সময় আর ছোটকালে যে বাতাস কালাস আর গ্রামে এসে ঘোষণা করতে যে তোমরা সকাল সকাল রান্না করে কারণের অনেকের ঘর হয়েছে দুপুর বেলা রান্না করলে বাতাস যখন শুরু হয়ে যেত আগুন একটা বাড়িতে লাগলে গোটা বাড়ি গোটা গ্রাম জ্বলে যেত এরকম বয়গুলি ছিল আগুন আলহামদুল্লাহ এখন তো গরিবেরও পাকা বাড়ি তারপরে একটা না হয় দুইটা তার বেশি দেব না না। আগের যুগের মানুষরা ২০ বছর বয়সে বিয়ে করেছে এখন তো আগে বিয়ের প্রশ্নে উঠে না তাই না পায়ে দাঁড়াইতে হবে বিদেশে কিছু ইনকাম করে আসতে তারপরে বিয়ে করতে ঠিক হ্যাঁ এমনি তো চার পাঁচটা বাচ্চাকে নষ্ট করেছেন এইদিকে চল্লিশ বছর বিয়ে করতে যে তাই বিশ বছর পঁচিশ বছর থেকে চলে আসছেন দুইবার তিনবার ছুটি কেটে চলে বাচ্চাই হয় না অনেক ভাইকে জিজ্ঞেস করি এইরকম কেন রাজাক আপনি না আপনি আব্দুল রিজিক দাতা আল্লাহ তার মান্দা আপনি আপনাকে আল্লাহ কর্ম করতে বলেছেন মেহনত করো আল্লাহ রিজিক দেবেন তো বলছিলাম যে গোনা ঝরে পড়ে যেমন শুকনো গাছের পাতা ঝরে পড়ে ওই রকম বাতাসের দিনে ওই রকমই যদি মুসাফা করে হাতে হাত দিয়ে হাতে হাত দাও এক হাত দেওয়ার কথা রয়েছে আর ওই মাফ করে দাও কাহাতিল বাহার সমুদ্রের ফেনা বা ময়লা আবর্জনা সম যদি গোনা হয় তবুও মুসাফা করলে গোনা মাফ হয়ে যায় সিরা গোনা মাফ হয় কাবিরা গুনার জন্য এর সাথে একটা লোক নবীলের কাছে আসলো ফাঁকা আল্লাহ ইয়া নবী সাল্লামকে ওই লোকটি বললো যে ইনি ওরিদুফার আমি সফরে যাচ্ছি আমি বাইরে সফরে যাচ্ছি ফাঁকা আল মাতা তখন নবী সাল কখন যাবেন কালা গাদান আগামী কালকে ইনশাআল্লা বেশ কিছু মাস দ্বারা জানতে বললাম। যদি আমি সফরে যাচ্ছি সাক্ষাৎ করবো শেষ তাহলে সফরে যাওয়ার আগে ভালো মানুষদের সাথে দেখা সাক্ষাৎ করা সফরে যাচ্ছি বলা ভালো জিনিস তারপরে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আগামী সম্পর্কে যে কখন তাহলে কি বলবেন তারপরে নবী করিম সাল্লাহ পরের দিন তার কাছে আসলেন আর তার হাতে হাত রাখলে ফা আজি তার এক হাত ধরলেন এক হাতে মুসাফা করেছেন তাকে বলেছেন ওই সময় আরো দিয়েছেন আল্লাহ তোমাকে আল্লাহ যেন সম্বল দান করেন আল্লাহ মাফ করেন আর তুমি যেখানে আল্লাহ পাকি করে দেন কল্যাণের সুব্যবস্থা করেন ইত্যাদি এই দোয়াগুলি দিলেন এই হাদিসের সনদ হচ্ছে উত্তম সানাদুজ আর হাদিস রয়েছে মুসনাদে দারমিতে হাদিস নম্বর দুই তারপরে আর একটা পেলাম যে কাউকে বিদায় করার সময় বা ওর সাথে আরো কিছু বলা যেমন আরবরা বরা বলে ফিহেফ জিল্লাহ আয়াত হি আল্লাহ পাকে হেফাজতে আল্লা পাকে রক্ষণাবেক্ষণে আপনি থাকুন আল্লাহ যেন আপনাকে হেফাজতে রাখেন আল্লাহ তার রক্ষণাবেক্ষণে রাখেন ইত্যাদি সব কথা বলা আচ্ছা এইটাকে না বলে যদি ফিয়ামান হবে না শব্দটা নবীলামের সুন্নতি শব্দ নয় কিন্তু এই ধরনের বাক্য নবী সালাম বিদায়ের সময় বলেছেন সুতরাং আপনি যদি ফিয়ামান্লাহ বলেন তো হবে না আমাদের মধ্যে কিছু কট্টরপন্থী মুফতি আছে আজকাল নাকি কিছু মুফতি বেরিয়েছে এরকম ফতোয়া দিচ্ছে আমি বললাম ঠিক আছে ওই মুফতিও বলবো জায়েজ আমি বললাম আমি তখন বললাম যে আল্লাহ আপনাকে নিরাপদ রাখুক এটাই তো ফিয়া মানিল্লাহ মানে ফিয়া মানেই তো আল্লাহ আপনাকে নিরাপদ রাখুক আমার মানে তো নিরাপত্তা আমার মানে নিরাপত্তা নাই তাহলে ওইটা আরবি বললে বেদাত হয়ে গেল আর বাংলায় যদি দোয়া দিয়ে আল্লাহ আপনাকে হেফাজতে রাখুক আল্লাহ আপনার ভালো করুক আল্লাহ আপনাকে আপনাকে নিরাপদ রাখুক তাহলে হয়ে তাহলে এইরকম জ্ঞান নিয়ে ফতোয়া দেওয়া উচিত না একটু ফেকের সাথে ফতোয়া দিতে হবে হ্যাঁ যদি কেউ বলে এই ক্যালেমাটা কি সন্ন্যত এই বাক্যটা বলার শুননাথ আমি বলব না এই বাক্য বলা সন্নাথ নাই কিন্তু এই রকম ধরনের যে কোনো দোয়া দেওয়া শুননাথ যে কোনো দোয়া আপনি নিজের ভাষায় এক ব্যক্তিকে যে আপনার কাছ থেকে বিদায় দিচ্ছে কথা পাড়াচ্ছি না আহ মুসাফার দলিল অনিস্টি আমি বর্ণনা করলাম এক হাতের মুসাফার এখন আসেন বিশ নম্বরে হাদিস শহীদ বোখারির একটি পেশ করব যেই হাদিসটাকে আমাদের হানাফি হুজুরেরা दलिल हिसाब से पेश कर दल इमाम बुखारी उद्देश्य बुझाते हानाफी बड़ बड़ मोहदेश दलिल्केल तरक्िसाटा कि तरफ दलिल সেই সময় তার হাতটি ওয়াকি না আমার হাতটি সেই সময় আমার হাতটি তার দুই হাতের মাঝখানে ছিল তার আমার হাতটি মানে তার হাত ছিল রসুর ছিল একজন এক বছর সেখানে কফ বলা হয়েছে এক বছর তাহলে আবদুল্লাহ মসুদের এক হাত ছিল একটা হাত আর দুই হাতে এইভাবে ধরে ধরুন আমার এই দুই হাতের মাঝখানে একজন হাত আছে এইরকম তাই না এইভাবে এইভাবে ছিল আর আপনি এক হাত বাড়ানো ওরা কি করে জানেন কি বলে যদি ওদের ওখানে বেশি প্রভাব থাকে তাহলে নাকচ করে মুসাফা করবো না মোসাফা হাতটা এইরকম ঘটনা ঘটেছে আমার বারো বছর বয়স তখন ওদের একটা জলসা ছিল ওদের গ্রামে তো কিছু আহলাদিসার সাথে আমিও গেছি তাদের সাথে আর সবাই বলছে না না এক হাতে মোসাফা করবো না এটা ব্যাপক এক হাতে মুসাফা না করলো না আহলাদিস কিছু যখন আহেন্দি দল বল বেশি চলে এসছে তখন আবার করলো করলো আবার মুসাফা যাক এই ঘটনাটা আমার বারো বছর বয়সে আমার চোখে দেখা ঘটনা আচ্ছা ওরা বলে যে ওরা বলে যে এক হাতে যদি এক হাত যদি ওদেরকে পেশ করা হয় একজন কেউ যদি এক হাত বাড়ায় কি বলে এটাকে ওরা বলে এটা বেহাদবি হইলো হ্যাঁ আমি দুই হাত বাড়াচ্ছি আর আপনি এক হাত এটা বেহাদবি করছেন আপনি আর শুধু এই নয় ওদের একজন লেখক লিখেছে তার কিতাবে যে এটা হচ্ছে ইহুদিন নাসারাদের মোসাফা এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের হ্যান্ডশেক এটা ইসলামিক মুসাফা নাই এটা ইসলামী মুসাফা নয় তাহলে দুই হাত যদি ধরে নিজে এটা মুসাফা ছিল তাহলে আবদুল্লাহিন মাসুদ কি বেহাদুবি করেছেন তাদের তাদের ভাষায় তাহলে বেহাদবি করেছেন আবদুল্লাহিন মাসুদ কি ইহুদিনের হ্যান্ড শেখ করেছেন মুসাফা করেছেন মুসলিমদের যদি মুসাফা হয় তাহলে মুসলিমদের করেছেন তাহলে তারপর এই হাদিসটাকে দলিল এক জায়গায় আর দাবি আরেক জায়গায় যেমন দাবি করবেন তেমন আপনাকে সাক্ষী পেশ করতে হবে কেউ যদি বলে জমি এক বিঘে আমার এই এক বিঘের জমি আমার বা এই দাগটা আমার আর সাক্ষী নিয়ে এসে সাক্ষী এসে বলছে এই দাগটা না ওই দাগটা দুই দুই চার হাতে মুসাফা হইতে হবে আর দলিল তিন হাতের তাহলে তিন হাত দিয়ে চার হাত কি করে প্রমাণ করবেন আপনি চার হাতের একটি হাদিস নিয়ে আসেন আমি চ্যালেঞ্জ করলাম চার হাতের একটি হাদিস শুধু চাই বেশি না একটি একটি শুধু হাদিস চাই চার হাতে দুই দুই চার হাত নাম দুই হাত বাড়িয়েছেন দুই হাত ডান হাত বাম হাত দি এইরকম একটি হাদিস চাই শুধু আমার আমল করার জন্য একটি সহিদ যথেষ্ট কখনো পারবেন না তারপরে আতাহাত আমাদের মাঝে ছিলেন তখন এইভাবে আমরা পড়তাম্মা কবাহ যখন নব সাল্লামের এনতে কাল হয়ে গেল শোনিসটা কাজ দিবে আত্মহাত পড়ার ক্ষেত্রে যখন নবীলামের ইেকাল হয়ে গেলনা তখন আমরা বলতে লাগলাম না এটাই হাদিস সহিবুল মসুদের এই মতটি আবহাওয়া থেকে বর্ণিত রয়েছে মা এ সারি থেকে বর্ণিত রয়েছে তাঁরা নবী সালামের জীবদ্ যেহেতু নবীলাম নামাজে আছেন আর বাহ আছেন বেঁচে আছেন তখন বলতেন রহমত হোক আর বরকত হোক আসসালাম আলাই ক্যা কাব দিয়ে খেতাব করতেন সম্বোধন করতেন আপনার উপর ফালাম্মা কবেজা নবীর এনতেকালের পরে তারা কি বলতেন আত্মিয়াতাম আমাদের সামনে নেই তিনি ইন্তকাল করেছেন সুতরাং আলান নবী তারা বদলিয়ে দিয়েছিলেন এখন বদলাবেন না বদলাবেন না এই বিষয়ে যারা সহি আফিদার ওলামায় তাদের মধ্যে দুটি মত রয়েছে আর অনেকদার আলমারা বলছেন যে নবী সাল্লামের আহ পক্ষ থেকে স্পষ্ট যেখানে হাদিস নেই যে আমার ইন্তকালের পরে তোমরা বদলিয়ে দিয়েও সুতরাং বদলানো জরুরি বিষয় নয় আসসালাম আলাই দিও পড়া যাবে আর সেটা সম্বোধন কিভাবে হবে যখন ফেরেস তারা এই সালামটা পৌঁছে দেবেন না বিশ্বাসের কাছে তেমনই আহ বা তখনই সম্বোধন হয়ে যাবে যেমন আপনি চিঠিতে আপনার আব্বাকে লিখছেন আব্বা আস আব্বা আহ আসসালাম না সম্বোধন করলেন না আপনাদের প্রতি সালাম হোক বা আপনাকে আন্তরিক সালাম জানাচ্ছি হ্যাঁ আপনাকে বলছেন চিঠিটা পোস্টের মাধ্যমে দেশে গেল তারপরে চিঠি যখন আপনার আব্বা আব্বা পড়ল তখন খেতাব সম্বোধন হয়ে গেল আমার আব্বা আম্মাকে সালামক এইভাবে তো বলছেন না থার্ড পার্সেন করে বরং সেকেন্ড পার্সেন সম্বোধন করছেন আপনি তাই না ওই রকমই ফেরেস্তা যখন নবী পৌঁছে তখন হাদিস এই হাদিস সম্পর্কে একটু আলোচনা করি এমাম বুখারি এই হাদিস থেকে কি উদ্দেশ্য করেছেন এই হাদিসে মুসাফার আলোচনা নেই এই হাদিসে যেটা আছে সেটা হচ্ছে শিক্ষার অবস্থা নবীর সাল্লাহাম তাসাহুদের তালিম দিচ্ছিলেন মুসাফা হয় সাক্ষাতের সময় যখন প্রথম সাক্ষাৎ হয় কাছে আগে থেকে আল্লাহ আমাকে হাতটা ধরে এইভাবে যাতে করে সজাগ হয়ে শিখে এখানে অনেকে হয়তো ঝিমাচ্ছেন আমার সামনে যারা আছেন অনেকে সারাদিন ধরে আছেন আর রাত হতে যাচ্ছে ঝিমাচ্ছেন তাই না কিন্তু আপনার হাতটা ধরে যদি আমি বলি বলেন হ্যাঁ গুরুত্ব দিয়ে শোনে আর মুখস্ত করে নেয় তাকে ওইভাবে মুখস্থ করাইতেন রসুলাম যেভাবে কোরানেশ্বরা মুখস্থ করাইতেন যেমন অন্য হাদিসে রয়েছে এটা তাহলে তালিম ছিল শিক্ষা ছিল এটা মুসাফা ছিল না এটা কি ছিল না एम कर प्रथम अध्याय प्रथम अध्याय बाबुल मुसाफा हाथे मुसाफा सम्पर् প্রবেশ করলাম আর রসুলামকে দেখলামা এলাইয়া তাহাবিন তখন তাল্হাবিন ওবায়দুল্লাহ আসরামার একজন প্রখ্যাত সাহাবি তিনি দৌড় দিয়ে আমার দিকে ছুটে আসলেন যেতে পারেননি আর তিনি সত্য সত্য কথা বলে মোনাফিকদের মতো মিথ্যা কথার আশ্রয় নেননি তিনজন লোক সত্য কথা বলেছিলেন তাদের তবা যে তবা যে আয়াতে উল্লেখ করা কোরআনে এই কথা উল্লেখ করেছেন তারপরে দেখেন হাদিস যে হাদিসটা দিয়ে ইমাম বুখারি রহমতুল মোসাফার তালিকা প্রমাণ করতে চাইছেন সেটা শোনেন আবদুল্লাহিন হিসাম রাজি আল্লাহ থেকে বর্ণিত এই পরে হলেন এই উমারের হাত ধরে ছিলেন রসুলাম মানে তার হাতে হাত দিয়ে বেয়াদে এক বছরের হাদিস নিয়ে এসছেন এমন বোখারি রহমতুল্লাহ আলী সেই বুখারী মুসাফার অধ্যায় নম্বর হাদিস এই হাদিস দিয়ে এমাম বখারি রহমতুল করেছেন আর আবদুল্লাহ মাসুদ এর যে হাদিসটা উল্লেখ করেছেন সেই হাদিস দিয়ে তিনি প্রমাণ করতে চাইছেন এটা মোসাফা ছিল নাগেটিভ ছিল মোসাফার বিপরীত কি ছিল এটা তালিম শিক্ষা ছিল এর প্রমাণ কি তার পরের অধ্যায়টা পড়লে বুঝবেন তারপরে দ্বিতীয় বাপ যেটা তারপরে অধ্যায় সে অধ্যায় বলছেন বাবুল আখজে বিলিয়া বলছেন যে দুই হাত ধারণ করা। আগে মুসাফার একটা অধ্যায় হয়ে গেল দুইবার করে মোসাফার কথা আলোচনা করবেন দুইবার কখনো মুসাফার কথা আলোচনা করবেন না তিনি তাহলে দ্বিতীয় অধ্যায় কায়েম করে তিনি বুঝাইতে চাইছেন যে মুসাফা ছাড়াও প্রয়োজনে হাত ধরা যেতে পারে আর হাত ধরার ক্ষেত্রে দুই হাত ব্যবহার করা যেতে পারে একজন দুই হাত এভাবে এটা হয়তো আপনার ব্যাখ্যা কারণ অনেকে বলছে এটা অপব্যাখ্যা আমি নাকি অপব্যাখ্যা করি তো শোনেন হানাফি আলেমরা মহাদেশরা কি বলেছেন এই অধ্যায় কায়েম করেছেন এইভাবে বাবুল আকজেবলিয়া দেন দুই হাত ধারণ করা সম্পর্কে এই অধ্যায় তারপরে বলছেন তারপরে হাদিস নিয়ে এসছেন আবদুল্লাহ যে হাদিস শুনালাম আমি বিশ নম্বরে যে আল্লাহ মানি রসুল কফি রসুল আমাকে তাসাহুদ শিখালেন আর তা আমার হাত তার দুই হাতের মাঝখানে ছিল এই হাদিসটা নিয়ে আসলেন এই হাদিস নিয়ে আসার পর সেটা পরসাফা ছিল হাদিসে আব্দুল্লাফা ছিল না যেমন বললাম এটা তালিম ছিল এর সাথে সাথে এমাম বোখারির উদ্দেশ্য হাম্মাদ বিন জায়দ আবদুল্লাহ মোবারকের সাথে দুই হাতে মুসাফা করলেন এই কথা কেন উল্লেখ করলেন এটা নবীন হাদিসও না আর এটা সাহাবির আমল না मुबारक मुसाफा करते गई बीन मुबारक मत नहदेश मत नाबी कलम श এমাম আবদুল্লা বিন মোবারক রহমতুল্লাহ আল্লাহ একটি কিতাব রয়েছে কিতাবের নাম হচ্ছে কিতাবুল বীরা কিতাবের নাম হচ্ছে আল বীর ওয়লা বীর মানে সদ ব্যবহার করা সদাচরণ করা আর সেলাম আত্মীয়তার সুসম্পর্ক রাখা এই এর উপরে যতগুলি হাদিস সংকলন করেছেন তিনি তাতে একটা হাদিস নিয়ে এসছেন আনাসানো থেকে বলছেন যে কান্নাল নবীলাম যখন কোন মানুষের সাথে সাক্ষাৎ করতেন লায়ান ইয়াদাহু অতক্ষণ পর্যন্ত তার হাতটা টানতেন না ইয়াদাহু এক বোচন हाथे हाथ दिए অতক্ষণ নবী হাত টানতেন না যতক্ষণ পর্যন্তেন না যতক্ষণ পর্যন্ত হাততে এখন হোয়ালে আসবে যতক্ষণ পর্যন্ত ওই লোকটি চেহারা না ফিরিয়ে নিত কারণ নবীশ অত্যন্ত লজ্জাশীল ছিলেন তাকে এটা ভালো লাগতো না যে লোকটি আমার সাথে এখনো কথা বলছে আমার দিকে চেয়ে আছে আর আমি প্রমাণিত হল যে আবদুল্লাহ মোবারকেরও মত ছিল এক হাতে মুসাফা কারণ তার কিতাবে এক হাতের হাদিস তিনি নিয়ে এসছেন তাহলে হাম্মদিন জিদ এই রকম করলে দুই হাতে মুসাফা করলেন एक कथा उल्लेख कर उद्देश्य हे इमाम बुखारी रमतुल्लानेश्चय एक, एक हाथ मुसाफर रही है क्योंकि शर्त सही बुखारी तो अत्यंत शक्त আর তার জন্য ইত্যাদি শুধু সমসাময়িক হইলে হবে না এক যুগের লোক হইলে হবে না একই এলাকার লোক হইলে হবে না সাক্ষাৎ আছে কিনা আন আন দিয়ে বর্ণনা করলে হবে না সামেতো শুনেছি কিনা আমার সাথে দেখা হয়েছে আমাকে হাদিস বায়ান করেছে এই ভাষাগুলি দিয়ে যে বিনুল মুবারকের সাথে দুই হাতে মোসাফা করেছেন এটা ওই হাদিস বিরোধী যে হাদিস আবদুল্লাহ মুবারকের কিতাবে রয়েছে আর আবদুল্লি মোবারক এম কিতাবে রয়েছে যে হাদিস সেটাতে একহাতের মোসাফার রয়েছে সুতরাং আর তিনি বলতে চাইছেন যে আব্দুল্লাহ মসুদের যে হাদিস এর মোসাফার সাথে সম্পর্ক নেই এর সম্পর্ক হচ্ছে তালিমের সাথে এই জন্য অধ্যায় হচ্ছে বাবুল বিলিয়া দেন মুসাফার আন্ডারে হাদিস না নিয়েছে তিনি দুই হাত ধরার যে অধ্যায়টা কয়েম করেছেন দুই নম্বরে তার আন্ডারে তিনি নিয়ে এসেছেন আরো তিনি প্রমাণ করতে চেয়েছেন কোন মানুষ অন্য মানুষের হাত ধরতে পারে আর মুসাফা না হয় যদি হাত ধরার বিষয় তাহলে এক হাতও ধরতে পারে দুই হাত ও ধরতে পারে কথা প্রমাণ করতে চেয়েছেন দেখেন এই কথা অন্যরা বলেছেন বলছেন যে যেমন আল্লামা শেখ আহমদ আলী সাহারান পুরী ভারতের একজন মহাদ্দেশ হানাফিদের আর তিনি বোখারির হাসিয়ার টিকা লিখেছেন বোখারি যেটা ভারত পাকিস্তানের ছাপা বোখারি বাংলাদেশে পাওয়া যায় আরবি যেটা বোখারি কিতাব যেটা দাউরাই হাদিসে পড়ায় হানাফি মাদ্রাসাগুলিতে দেবান দিবের পড়ায় যে বোখারি বড় সাইজের দুইখণ্ডে বোখারি রয়েছে এই হাসিয়া টিকাটা হচ্ছে এই আল্লামা আহমদ আলী সাহারানপুরীর এই সাহারানপুরী সাহেব লিখছেন তার এই কিতাবের এই মুসাফর অধ্যায়ের টিকা নম্বর ছয় টিকা নম্বর ছয় তাতে বলছেন ওয়ালাম্মা কানালিয়া বিলিয়া দেন দুই হাত ধরা সম্পর্কে দুইবার করে কেন নিয়ে আসলেন বলছেন যেহেতু মোসাফা ছাড়াও হাত ধরা জায়েজ রয়েছে ওয়ালাম্মা কানাল আখজো বিলিয়া হাত ধরা টিকার কথা বললাম বোখারি যেটা ভারত বাংলাদেশ পাকিস্তানে পাওয়া যায় বোখারি সেই বোখারি প্রথম খণ্ড 9২৬ ছাব্বিশ ভারত বাংলাদেশ পাকিস্তানে ছাপা বাংলাদেশ ছাপের মনে ভারত থেকে যায় আর পাকিস্তান থেকে যায় आ, तो शहीद बखार चे। अने भाष्य रष्य नाम ना ना। बखारी सारहा फुल बार नाम ना। लेखक केजारे बोलगुल माराम संकलक व लेखक আর একটা বোখারির সারা রয়েছে কাস্তুলান তাতে এই লিখছেন ওই কথা যে কথা আহমদ আলী সাহার ফুরি হানাফি লিখেছেন কি লিখছেন ওলাম্মা কানুজা মিনেফা হাতিন বলছে যে মুসাফা ছাড়াও হাত ধরা हाथ रसुलर आदि पेश करफा छो हाथ धरा जीते हाथ धरार क्षेत्र एक हाथ अपनी मुसाफा छाड़ा एक साथ चल चलते चलते हाथ हाथ दिए हाथ धरते এইরকমই কোন কিছু শিখাচ্ছেন বা আপনি চলছেন চলতে চলতে হাতে হাত দিয়ে আপনি ধরলেন ভাই আপনার হাতে বলছেন কিন্তু এটি মুসাফা নাই মোসাফা ছাড়াও হাত ধরা বৈধ এই কথা প্রমাণ করার জন্য এমাম বোখারি রহমতুল্লাহ আলাই এই অধ্যায়টি কায়ে করেছেন আর ইবনে মাসুদের হাদিস নিয়ে এসছেন ইবেন মাসুদের হাদিস মুসাফা প্রমাণ করার জন্য নিয়ে আসেননি द आलेम अपना विभ्रांत करते दु हाथ मुसाफाई चार हाथ लागे चार हाथ हादिस दें शुद्ध बसि मन ना रखते बक्त्युकू जो मन रखें भाई एक चार हाथ हादिस चाहिए দুই হাত আমি দিলাম আর দুই হাত আপনি দিলেন চার হাতে মুসাফা মন্দির শেষ ভালো কাজ না মন্দ কাজ বলেন ভালো কাজ ভালো কাজ গুলি রসুর উল্লাহ ডান হাতে করতেন না বাম হাতে করতেন ডান হাতে করে তাহলে মুসাফা ডান হাতে হবে আপনার ডান হাত আমার ডান হাত হাত ডান হাতে মিলবে আপনি মুসাফা করবেন এটা শিখায়নি শরীয়তে এটা শরীয়তে শিখায়নি সুতরাং মুসাফার বিষয়টি আশা করি আল্লাহরুল আলমিনের তফিকে আমরা স্পষ্ট করতে পেরেছি যারা কোরআন হাদিস মুতাবিক চলতে চায় মুসাফা করতে চায় পরস্পর সাক্ষাৎ করতে চায় তাদের জন্য এই হাদিসগুলি যথেষ্ট বরং একটি সহি হাদিস যথেষ্ট আল্লাহাক যেন আমাদেরকে সহি হাদিসের প্রতি আমল করা তৌফিক দান করেন কোরআন সন্না মতাবক চলার যেন তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলম আমাদেরকে রসুল্লাহামের তরিকায় সার্বিক জীবনে চলার এবং জীবনযাপনের তৌফিক যেন দান করেন আল্লাহাক আমাদের সকলকে জন্তুল ফিরদৌ দান করেন সুহান রব্বে কার ওসালাম আলমুর সালিম আলহামদুলিল্লাহ রব্লিল আলম বিদায়ের সময় আল্লাহ হাফেজ যদি কেউ বলে আর সেটাকে যদি না মনে করে যে এটা সোনি দোয়া দিতে চাই তাহলে যখন ছেলেদেরকে বিদায় করে ফাল্লাহরুন বলেছে ফাল খাই হাফেজান আল্লাহ পাক উত্তম হেফাজতকারী সুতরাং ইয়াকুব আলি সাল্লামের জন্য বলা যদি জায়েজ হয় তো আমার জন্য আপনাকে আল্লাহ হেফাজত করুক আপনার ওটাকে যদি বাংলায় বলি তো যাই যাবি কিনা কিন্তু আমি বলবো না এটা দোয়াই মাসুরা আল্লাহ হাফেজ কেউ যদি বলে দুয়াই মাসা নবী বলেছেন মিথ্যা কথা কিন্তু যদি বলে যে আমি এটা দোয়া দিতে চাই তো অসুবিধা নেই আল্লাহ হাফেজ বলেন আল্লাহ হেফাজত করু আল্লাহ ভালো রাখুক আল্লাহ সুখে রাখু ভাই আপনাকে বলতে পারেন অসুবিধা নেই আল্লাহম